আল্লা কোথায় আমি বাংলাদেশের বিভিন্ন গিয়ে গবেষণা করে দেখছি তিনটা উত্তর পাওয়া যায় কয়টা উত্তর যেমন আপনাদেরকে জিজ্ঞাসা করেছে আল্লাহ কোথায় আপনারা বলছেন আল্লাহ আর উত্তর কয়টা পাওয়া যায় বাংলাদেশে তিনটা পাওয়া যায় এই তিনটার মধ্যে সহি কোনটা মানে আল্লাহ কোথায় থাকেন আকাশে থাকেন আরসে মানে আল্লাহ আরসের মধ্যে সীমাবদ্ধ না আল্লাহ পাক প্রথম আকাশে নেমে আসেন কোন সময় শেষ রাত্রিতে রাত্রির তিন ভাগের এক ভাগ বাকি থাকতে আল্লাহ আকাশে অবতরণ করেন তাহলে আল্লাহ রব্লা আলমিন আরসের মধ্যে সীমাবদ্ধ না আল্লাহর জন্য কোন জায়গা নির্ধারিত সীমাবদ্ধ না আল্লাহ রব্বুল্লাহ আলমিন আরসেও থাকেন প্রথম আকাশেও আসেন এটা আল্লাহর আল্লাহ সব জায়গায় আছে তা আপনি যখন আল্লাহ রবিনের কাছে দোয়া করেন তখন কেমনে দোয়া করেন আপনি দোয়া করবেন রব্বানা জলমনা আনফোসানা আপনি দোয়া করতেছেন এইবার ধরে রেখছেন কেন রব্বানা আতিনা পিদ্দনিয়া হাসানা কালি উপরের দিকে আপনি দোয়া করার সময় রব্বানা আতিনা পিদ্দনিয়া হাসানা চারিদিকে ঘুরেবেন কোন দিকে অর্থাৎ আপনার ক্ষেত্র আপনার ভিতরে রব্বুলা আল আমিন ঢুকাই দিছেন আপনার শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে যেগুলো আপনার অর্ডার না আপনার কথা না। শরীরে সব অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রবিনের কমান শুনে এরকম শরীরে অনেক কিছু আছে আমি আপনি চাই সারা জীবন যুবক থাকার জন্য যদি শরীর আমার আপনার কথা শুনতা মানুষ পাওয়া যায় কালো থাকুক কিন্তু কালো থাকে না এক সময় সাদা হয়ে যায় চুলগুলো আমার আপনার কমান শুনে না আমরা বলি যে এই চুল কালো থাক চুল কিন্তু শুনে না চুল সাদা হয়ে যায় হয় না আমি আপনি চাই দাঁত গুলো থাকুক দাঁত থাকে না আমি আপনি কত কিছু শরীর আমার আপনার কথা শোনে না শোনে কথা এই শরীরের ভিতরে রুহ নামক যে জিনিসটা আছে আলো নাক রু বল রুহমিনুহটা হলো আমার আল্লাহ রব আলমিনের নির্দেশ এই জন্য রু সরাস আল্লাহ কানেকশন এই জন্য আপনি সান আর না দোয়া করার সময় আপনার হাত খালি উপরের দিকে উঠে সাইরের দিকে ঘুরে না কারণ আপনার রুঝানে আল্লাহ কোন দিকে আল্লা আল্লাহ আল্লাহর দৃষ্টি শক্তি আল্লাহ জিজ্ঞাসা করায় বেয়া দেবে এটা জিজ্ঞাসা করলে ইমান চলে দেব তাহলে এই জিজ্ঞাসাটা সর্বপ্রথম কে করছেন আল্লাহ এক দাসেরই জিজ্ঞাসা করছেন আইল আল্লাহ আল্লাহ কোথায় তাহলে সর্বপ্রথম ইমান তো চলে গেছে আল্লাহ রসুল্লাহ আল্লাহ এই ফটোয়া অনুযায়ী তো নবিসের কারণ আল্লাহ রসুল সালাম ইমান পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করছেন আইন আল্লাহ আল্লাহ কোথায় দেখেন এই আল্লাহ কোথায় আল্লাহর অবস্থান এর মধ্যে বেদাত ঢুকে গেছে আকেদার বেদাত সর্বসম্মত আকিদার কিন্তু আমাদের দেশে আমরা আহলু সুন জামাত দাবি করি আবার কই আল্লাহ সর্বত্র বিরাজ এটা হলো আকিদার বেদাত এই ধরনের অসংখ্য আকিদার বেদাত আছে এবার আসেন আমলের বেদাত আচ্ছা শাহবাই কাম যারা ছিলেন সাহাবাই কেরাম কতজন ছিলেন বলেন তো দেখি লক্ষাধিক লক্ষাধিক শাহবাই ছিলেন এরা কি আল্লাহর অলি ছিলেন নাকি অলি ছিলেন না যে কথা কয়না মনে কষ্ট নিছেন নাকি এই যে লক্ষাধিক সাহবাই কেরাম এরা আল্লাহর অলি ছিলেন কিনা আমি হাফেজ না আমার আমি হাফেজ এর বাপ আর ওরা মনে করো আল্লাহ খালি হাফেজ না হাফেজের বাপ মানে বিশাল হাফেজ সাহাবায়ে کرام খালি ওলি না ओलির বাপ জান্নাতের সার্টিফিকেট পাওয়া ওলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সূরা তাওবার 100 নম্বর আয়াত ওয়াস সাবিকুনাল আমার কথা বুঝেন না এই যে আল্লাহর অলি হয়েছেন লক্ষাধিক জান্নাতের সার্টিফিকেট অফাইছেন এরা কি আল্লাহর জিকির করছেন কি করেন নাই আচ্ছা তো এরা যদি আল্লাহবন্ধাদিয়া সিস্তিয়া সাবেরিয়া সিস্তিয়া নিজামিয়া কোন তরিকায় তরিকায় মোহাম্মদুর সাল্লামের তরিকায় জিকির করছে। তাহলে মোহাম্মদুর দরকার। তারা যদি এসব তরিকা না করে আল্লাহ রসুলের তরিকায় জিকির করার কারণে জান্নাতের সার্টিফিকেট পায় তা আমার আপনার কেন এত একশো তরিকা দরকার তাহলে আমার আপনার তরিকা লাগবে কয়টা একটা সেটার নাম তরিকায়ালামের তরিকার জিকির আর এই তরিকার জিকির দুটা এক না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জিকিরে জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত জিকির ছিল একরকম কিন্তু আমাদের মানুষের প্রমোশন হয় কাজ তত কমে আমরা যখন ইউনিভার্সিটির লেকচারার হিসাবে জয়েন করি আমাদের ক্লাস থাকে সপ্তাহে ষোলোটা যখন অ্যাসিস্টেন্ট প্রফেসর হয় ক্লাস হয়ে যায় বারোটা प्राय तीन गाबीश तरीके जिक्रे मध्य যত উপরে উঠবে তত তার জিকির কমতে থাকে মানে মার পাতার লাইনে যত উপরে উঠবে জিকির তার তত কমে জিকির কমে